এই পরিবেশিত হবে যুদ্ধ নিয়ে বদরের পরে যেই নামটি আসে সেটি হচ্ছে যুদ্ধ ছিল বদরের প্রত্যক্ষ ফলাফল বদর যুদ্ধে কোরাইসব পরাজিত হয়েছে বলেই অহুদের যুদ্ধ সংঘটিত হয়েছে যুদ্ধ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব কেন এই যুদ্ধ হল যুদ্ধে কি হল যুদ্ধের বিভিন্ন ঘটনা পরিণতি এবং ফলাফল সবকিছু আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথম আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রেক্ষাপট উহু যুদ্ধের পিছনে অনেকগুলো কারণ আছে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 নিজে কুফরি করা এবং অন্যদেরকে দিন ইসলাম থেকে দূর শরিয়ে রাখা। আ্লা তালা বলেন। ইননাল্লাদনা কেফরুইু ফিকুনা আম্মু আলাহুুম আন সেবিনল। হল জহ নিশ্চয় যারা কুফরি করেছে এবং নিজেদের ধন সম্পদ এখাতেই ব্যয় করেছে যে এর দ্বারা মানুষদের আল্লাহ তালার পথ থেকে ফিরিয়ে রাখবে এদের জন্য তুমি ভেব না এরা এই পথে ধনসম্পদ আরও ব্যয় করবে অতঃ সেই ব্যয় করাটাই তাদের জন্য মনস্তাপের কারণ হবে এরপর দুনিয়ার জীবনেও তারা পরাভূত হবে আর যারা কুফরি করেছে আখিরাতে তাদের সবাইকে জাহান পাশে একত্রিত করা হবে সুরা আনফাল আয়াত ছত্রিশ কাফিররা মানুষকে আল্লাহর পথ থেকে দূরে রাখতে তাদের সম্পদ খরচ করবে ইমামা শাউকানী রেহমাহুল্লাহ এই আয়াত প্রসঙ্গে বলেন কাফিরদের উদ্দেশ্য হলো টাকা পয়সা খরচ করে মানুষকে আল্লাহ দিন থেকে দূরে সরিয়ে রাখা আর এই উদ্দেশ্যে তারা সৈন্য সামন্ত জোগাড় করেছে এবং আল্লাহ রসুল বিরুদ্ধে যুদ্ধ করেছে এই কথাটির বাস্তবতা এখনও দেখছি বর্তমান কালেও এই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে ইসলামের সাথে যুদ্ধ করার জন্য আল্লাহর দুঃশ্মনরা ব্যয় করেছে লক্ষ লক্ষ ডলার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 বতরযুদ্ধের পর থেকেই তারা এই অহয যুদ্ধের জন্য বছরব্যাপী প্রস্তুতি নেওয়া শুরু করে তিন হাজার বিশিষ্ট একটি শক্তিশালী সেনাবাহিনী সমাবেশ ঘটায় এই বাহিনীতে পুরুষের সাথে নারী দাস এমনকি প্রতিবেশি গোত্রগুলোও অংশ নেয় তারা কুরাইশ ছাড়া অন্য গোত্রগুলোকেও এই যুদ্ধে কুরাইশদের অধীনে যুদ্ধ করার জন্য আহ্বান জানায় এই যুদ্ধে কুরাইশদের নতুন প্রজন্মের নেতারা নেতৃত্ব দেয় কারণ যুদ্ধে প্রথম প্রজন্মের বয়োজ্যেষ্ঠ নেতারা মারা যায়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 তারা আবু সুফিয়ান ও কাফেলায় অন্যান্য যাদের সম্পদ ছিল তাদের কাছে গিয়ে বলে কোর তোমাদের কষ্ট দিয়েছে তোমাদের প্রিয়জনদেরকে হত্যা করেছে তোমাদের সেরা মানুষগুলোকে হত্যা করেছে তাই তোমরা তোমাদের এই সম্পদ আমাদের যুদ্ধ করতে সাহায্য করো যেন আমরা প্রতিশোধ নিতে পারি এরপর কোরআশরা এই কাফেলা সম্পদ উহুদের যুদ্ধের অর্থায়নের জন্য খরচ করতে সম্মত হয় এটা ছাড়াও আবু গুজা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 এই যুদ্ধে কোরাইশদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের অনেকেই তাদের স্ত্রীকে সাথে নিয়ে যুদ্ধে আসে এই যুদ্ধের জেনারেল আবু সুফিয়ান তার স্ত্রী হিন্দাকে নিয়ে আসে সফওয়ান তার স্ত্রী বারজানিমা তার স্ত্রী উম্মে হাকিম এবং আল হারেস তার স্ত্রী ফাতিমা বিন ওয়ালিদকে সাথে নিয়ে আসে নারীদের ভূমিকা ছিল পুরুষদের উদ্বুদ্ধ করা বদরের পরাজয়ের তিক্ত ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিয়ে যোদ্ধাদের উদ্বুদ্ধ করে রাখা যদি কোনো যোদ্ধা পালিয়ে আসতে চায়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 তিনি ছিলেন খুবই বিশ্বস্ত একজন সাহাবি রসুল্লাহ আলী হাসলাম তাকে খবরটি গোপন রাখতে বললেন তিনি আব্বাসের পাঠানো তথ্য সম্পর্ক নিশ্চিত হবার জন্য আল হুবাব ইবনাল মনজিরকে পাঠানোর সিদ্ধান্ত নিলেন হুবাব বেরিয়ে পড়লেন কোরাইশ বাহিনীর কাছাকাছি গেলেন এবং তাদের শক্তি শক্তিস্থ্য পর্যবেক্ষণ করে মদিনা ফিরে আসলেন নবীজি সালু আলি হাসলাম জানতে চাইছেন হুবাব বলতো কি দেখলে হুবাব বললেন ইয়া রসুল্লাহ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 বতরের কথা স্মরণ করিয়ে দিতে যা দেখেছো কারও কাছে প্রকাশ করবে না আব্বাস এবং হুবাবের কাছ থেকে নির্ভরযোগ্য তথ্য পাওয়ার পর রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম যুদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেবার জন্য সাহাবিদের সাথে পরামর্শ করলেন রসুল্লাহ আলি আসলাম সাধারণ মানুষের কাছে এসব খবর গোপন রাখেন কারণ হঠাৎ এই আক্রমণের খবর শুনে ভয় পেয়ে মনোবল হারিয়ে ফেলতে পারে নবীজ সাল্লিসাল প্রথমে গেলেন আনসারদের প্রধান সব রাবির কাছে কোরাইশদের মদিনা আক্রমণের পরিকল্পনার কথা তার কাছে সবিস্তারে বর্ণনা করে তার মতামত জানতে চান চলে যাবার আগে সাদকে পুরো বিষয়টি গোপন রাখা নির্দেশ দেন রসল সাল্লু আলহিম চলে যাবার পর সাদ স্ত্রী এসে জানতে চাইল আচ্ছা রসুল্লাহ সাল আলি আসালাম তোমাকে কি বলে গেলেন সেটা তোমার না জানল চলবে সাথ দিলেন সাদের স্ত্রী বললেন আমি কিন্তু সবই শুনে ফেলেছি ইন্নালিল্লাহ ইন্না ইন চিন্তায় ভরে গেলেন স্ত্রীর সাথে খুব রাগ করলেন রসুল জানালেন যে তার স্ত্রী তাদের কথোপকথন শুনতে পেরেছে এবং তিনি নিজে থেকে কিছু জানাননি রসুল্লাহ আলী ইসলাম বললেন আচ্ছা বাদ দাও তাকে ছেড়ে দাও এই কাহিনী থেকে শিক্ষা হল গোপনীয়তা রক্ষা করার গুরুত্ব গোপন কথা গোপনই থাকবে কাউকে বলা যাবে না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 মুনাফিক নেতা আবদুল্লা এ উবাই এই মতামত দিয়েছিল কেননা সে মোদিনার বাইরে গিয়ে যুদ্ধ করার ব্যাপারে খুবই ভয় পাচ্ছিল শত্রুর মোকাবেলা করা ভেতরে মার্ধী কাবে ঢুকে মুসলিমদের ঘর আক্রমণ করবে তাদের মতে এটা খুবই লজ্জার বিষয় যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেননি তারাই মূলত এই মত ছিল। বদরের যুদ্ধে অংশগ্রহণ না করতে পেরে তাদের কেবলই মনে হচ্ছিল তারা অনেক কিছুই হারিয়ে ফেলেছেন তাই এবারে যুদ্ধে যেতে তারা উন্মুখ হয়েছিলেন তাদের আশঙ্কা ছিল যে শত্রুরা হয়তো মদিনায় ঠোকারি সাহস করবে না আর ক্ষেত্রে যুদ্ধ যদি নাই হয় তাহলে লড়বেন কার সাথে তাদের চাপা চাপিতে রসল্লা সাল্লু আলহিউস্লাম দ্বিতীয় মতটাই গ্রহণ করলেন সভা শেষে রসল্লাহ সাল্লু আলহাম উঠে দাঁড়ালেন ঘরে গিয়ে বর্মপরে ফিরে এলেন সাহাবিদে তখন মনে হল রসুল্লা হয়নি। তখন তারা নিজেদের দিলেন আর তোমরা গিয়ে তাকে বল যে উনি যা ভালো মনে করবেন আমরা সেটাই করতে রাজি আছি হামজা রসুল্লাহ সাল্লাহ আলিউসলামের কাছে গিয়ে সেই কথা বললেন কিন্তু রসলুল্লাহ বললেন না যখন বর্ম পরে একজন নবী যুদ্ধের জন্য প্রস্তুত হন তখন সে বর্ম খুলে ফেলা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 তাহলে সিদ্ধান্ত পরিবর্তন করার বিষয়টি ভেবে দেখা যেতে পারে নতুবা আগের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে কার্যকর থাকবে নেতা যদি সিদ্ধান্তহীনতায় ভোগে তাহলে তার অধীনস্থরাও নিরাপত্তাহীনতায় ভুগবে যুদ্ধের ক্ষেত্রে সিদ্ধান্তহীনতা সৈনিকদের কাছে খুবই অপছন্দনীয় একটি বিষয় কেননা যুদ্ধ ক্ষেত্রে একটা সিদ্ধান্তের উপর জীবন মরণ নির্ভর করে রসুল্লাহ আলী আসলাম প্রত্যেক নেতার জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করে গেছেন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 কেউ কি আছে যে এমন পথ দেখাতে পারবে যেটা দিয়ে গেলে শত্রুরা আমাদের গতিবিধি টের পাবে না আবু খাইসেমা স্বেচ্ছাসেবী হিসেবে এই কাজে এগিয়ে এলেন তারা সাধারণের চলাচলের পথ ছেড়ে কৃষিজমির উপর উঠলেন রওনা হলেন মদিনার বাইরে উহুদের অভিমুখে পথিমধ্যে মিরবা এ বেন কায়জি নামের এক অন্ধ মুনাফিকের কৃষিজমি পড়ল যখন তার খামারে কৃষিজমির উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন স্বাভাবিকভাবেই কৃষিজমির ক্ষতি এড়ানো সম্ভব হয়নি মিরবা খেপে গেল সে মুসলিম সেনাদলকে উদ্দেশ্য করে কাদা ছুড়তে লাগল রাগে অন্ধ হয়ে বলল তুমি যদি আল্লাহর রসুল্ল হও তাহলেও আমি তোমাকে আমার বাগানে প্রবেশ করার অনুমতি দেব না রসুল্লা সাল্লাস্লাম তাকে কোনো পাত্তা দিলেন না বাহিনী নিয়ে যেভাবে চলছিলেন সেভাবে চলতে থাকলেন অন্ধলোকটা এবার বলল আল্লাহর কসম আমি যদি পারতাম তাহলে মোহাম্মদ আমি শুধু তোমার মুখেই কাদা ছুঁড়ে মারতাম সাহাবিরার রেগে গেলেন তাকে মেরে ফেলতে চাইলেন রসুল্লাহ সাল্ল আলী বললেন ওকে ছেড়ে দাও এই অন্ধের অন্তর আর চোখ দুটোই অন্ধ তারা তাকে একা রেখে চলে গেলেন তবে রসুল্লাহ সাল্ল আলী হাসলামের এই কথা বলার আগেই একজন সাহাবি সায়দিন জায়দ তাকে বর্ষা দিয়ে আঘাত করে বসেন তবে সেটা গুরুতর কিছু ছিল না লোকটিকে ছেড়ে দেয়া হয় এই ঘটনা থেকে শিক্ষা হল ইসলামে ব্যক্তিগত স্বার্থের উপর সামষ্টিক স্বার্থ প্রাধান্য পায় এই ঘটনায় ক্ষতি হয়েছে একজনের কিন্তু তার বিনিময়ে অন্য সকলে লাভবান হয়েছে কাজেই যখন প্রয়োজন হবে তখন ব্যক্তির উপর সমাজের স্বার্থ অগ্রাধিকার পাবে আল্লাহ আলী হাসলাম বাগান এবং গাছ কাছালি ঘেরা পথ ধরে এগোতে থাকলেন সবকিছু ঠিকঠাক মতো চলছিল মুসলিম সেনাবাহিনীটি ছিল এক হাজার সেনা তারা আজ বাগানে পৌঁছার মাঝপথে এসে মুনাফিক নেতা আবদুল্লাহ এবেন উবাই হঠাৎ করে ভোল পাল্টে ফেলল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 কাহ মুলি মিনিম তুমি হতী মিন পৈব ও মল্লাহ লিও পলিয়া কুম্ম বিমল কিংলা হজতবি মে রসুলি মশ তোমরা বর্তমানে যে ভালো মন্দ মিশানো অবস্থার উপর আছো আল্লাহ তালা কখনো তার ইমানদার বান্দাদের সে অবস্থার উপর ছেড়ে দিতে চান না যতক্ষণ না তিনি শতলোকদের অসৎ লোকদের থেকে আলাদা করে দেবেন সুর আল ইমরান একশো উনআশি আল্লাহ একজন সাহাবি আব্দুল্লাহ বিন আমর এ বিন হারহ মুনাফিকদের ফিরে না যায় তিনি তাদেরকে চেষ্টা করলেন বললেন ভাইরা আমি তোমাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি শত্রু এসে পড়েছে এমন সময়ে তোমরা তোমাদের নবীকে পরিত্যাগ করো না মুনাফিকরা তখন তাকে বলল আরে তোমরা যদি আসলে কোনো যুদ্ধ করতে তাহলে কি তোমাদেরকে শত্রুদের হাতে এভাবে তুলে দিতাম নাকি কিসের যুদ্ধ তোমরা করবে যুদ্ধ কোন যুদ্ধই হবে না আমার রেগে গিয়ে বললেন আল্লাহের দল তোদের উপর গজব নাজিল হোক আল্লাহ রসোলে যেন কোনদিন তোদের দিকে তাকাতে না হয় সেই ব্যবস্থায় আল্লাহ করবেন আল্লাহ তালা এই কথোপকথনগুলো আমাদের জন্য উল্লেখ করেছেন সবীল্লাহিআল ও ফিল লহুম চালু কুফি সব لَوْ লি অল নমুকিত অসুদের ময়দানে দু দল সম্মুখ লড়াইয়ের দিনে যে সাময়িক বিপর্যয় তোমাদের উপর এসেছিল তা এসেছে আল্লাহর ইচ্ছায়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 তার বিশেষ যোগ্যতার কথা শুনে রসুল্লাহ সাল্লু আলী আসলাম তাকে থাকার অনুমতি দিলেন রাফির কথা শুনে তার বন্ধু সামুরা তার পালক বাবার কাছে গিয়ে কাঁদতে কাঁদতে অভিযোগ করল রসুল্লাহ সাল্লু আলী রাফিকে অনুমতি দিয়েছে কিন্তু আমাকে অনুমতি দেয়নি অথচ কুস্তিতে তো আমি রাফিকে হারিয়ে দিই রসুল্লাহ সাল্লু আলহিউস্লাম এই অভিযোগ শুনে বললেন ঠিক আছে তোমরা কুস্তি লড় সামুরা রাফিকে হারিয়ে দিল রসুল্লাহ সাল্লাহু আলি আসসালাম তখন সামুরাকেও বাহিনীতে নিয়ে নিলেন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 মহাজির বাহিনীর পতাকা দেওয়া হয় মুসাইবেন অমাই রাদহকে আউসের পতাকা তুলে দেওয়া হয় উসাইবেনহকে এবং খাজরাজের পতাকা বহন করেন আল হুবাব ইবনাল মনজির রাদ আলা আনহ এরপর আল্লাহ আলহাম সাহাবাতের উদ্দেশ্যে একটি ছোট বক্তব্য দিলেন যুদ্ধের আগে সৈনিকদের উদ্দেশ্যে একজন কমান্ডারের বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ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 আমাদেরকে চিঠি লিখে হুমকি দিয়েছিল যে যদি আমরা রসুন তোমাদের হাতে তুলে না দেই তাহলে তোমরা আমাদেরকে হত্যা করবে আমাদের মেয়েদেরকে দাসী বানাবে আমাদের টাকা পয়সা লুট করবে আর এখন হঠাৎ সাদশে যে বলছ আমাদের সাথে তোমাদের কোন শত্রুতা নেই এটা মিথ্যা এটা হচ্ছে তোমাদের প্রতারণা কোরাইশা চেয়েছিল মুসলিমদের মধ্যে অনৈক্য তৈরি করতে যাতে এক এক করে সবাইকে শেষ করতে পারে আজকে দিনে কাফিররা যেমন করে বলে মুসলিমদের সাথে আমাদের কোন শত্রুতা নেই আমরা তো শুধু সন্ত্রাসীদের দমন করছি এটা আধুনিক সামরিক সংস্কৃতির একটি কৌশল যার মাধ্যমে শত্রুর মধ্যে এটি মনস্তাত্ত্বিক যুদ্ধের একটি অস্ত্র কাফিররা এই কথা বলে উম্মার একটি অংশের কাছে বিশ্বাস বা আস্থা অর্জন করে তাদের বন্ধু শাসতে চায় এবং যারা উম্মার পক্ষে লড়ছে তাদেরকে ভিলেন বানাতে চায় বাস্তবতা হলো।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 মূল যুদ্ধের আগে দ্বন্দ্বযুদ্ধ ছিল আরবদের প্রথা যাকে বলা হত মুবারাজা। অহুদেও তার ব্যতিক্রম হলো না ক্রাইশদের পতাকাবাহক তালহা এবেন উসমান মুসলিমদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ সরে দিল কোথায় মোহাম্মদের সঙ্গীরা তোমরা তো দাবি করো আমরা নাকি দোচকে যাবো আর তোমরা নাকি বেহেসে যাবে তো আসত আমার সাথে লড়ে আমাকে দোচকে পাঠাও অথবা আমি তোমাদেরকে মেরে বেহেস্তে পাঠিয়ে দেয় তার অধ্য কথা শুনে আলী রাজেলা আনহু শান্ত থাকতে পারলেন না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 শক্ত ধাতু তরবারে বাকিয়ে ফেলা যেন তেন চ্যালেঞ্জ ছিল না সবাই যেন কিছুটা চুপসে গেল কিন্তু এগিয়ে এলেন সিমা কেবেন খার সারাদ আনহ যিনি আবুদ্ুজানা নামেই পরিচিত তিনি বললেন আমি এই তরবারের হক আদায় করব ইয়া রসল রসুল্লাহ সাল আলী হাসলাম তরবারে বীর যোদ্ধা আবুদ্ুজানার হাতে তুলে দিলেন আবুদুজ্জানা তরবারে হাতে নিলেন মাথায় বাঁধলেন একটি লাল লালপট্টি আবুদুজানা যখনই যুদ্ধে যেতেন তখন লাল লালপট্টি মাথায় বাঁধতেন এটা ছিল তার যুদ্ধের সাজ এরপর শত্রু দলের সামনে দাপটের সাথে হেঁটে বেড়াতেন তার প্রতিটি পদক্ষেপে যেন শক্তি ঝরে পড়তো। তাঁর এই বিশেষ হাঁটার ধরন দেখে রসুল্ল সাল আলী বলেছিলেন এইভাবে দম্ভ সহকারে হাঁটা আল্লাহ তালা পছন্দ করেন না তবে এই পরিস্থিতির কথা ভিন্ন অর্থাৎ যুদ্ধের সময় শত্রুদের সামনে এইভাবে হাঁটলে আল্লা তা পছন্দ করেন একজন মুসলিম কখনই দাম্ভিক হবে না তার মাঝে নম্রতা আর বিনয় থাকবে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 প্রথমে একজন পতাকা ধরে তাকে হত্যা করা হয় এরপর দ্বিতীয় জন তাকে হত্যা করা হয় এমনি করে সাত সাতজন পতাকা ধরে রাখতে গিয়ে মৃত্যুবরণ করে এরপর তাদের এক আবিসিয়ান দাস পতাকা উঁচু করে ধরে তার হাতে মারাত্মক আঘাত পাবার পরেও সে পতাকাটি কোন রকমে তুলে ধরে রাখার চেষ্টা চালিয়ে যায় ওই কঠিন মুহূর্তেও সে বলতে থাকে আমি কি আমার দায়িত্ব ঠিকমতো পালন করেছি তারপর পতাকাপ মাটিতে পড়ে যায় আর তখনই ক্রাইশা ময়দান ছেড়ে পালিয়ে যেতে শুরু করে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 ক্রমান্বয়ে বর্ণনা করা যায় না কারণ ইতিহাসের গ্রন্থগুলোতে কিছু টুকরো টুকরো ঘটনা আকারে যুদ্ধের বর্ণনাগুলো এসেছে উহুদের যুদ্ধে এমন একটি ঘটনা হল বিরত্ব। বীরত্ব দিন যেন দিন আবুদ্জানা সেই তরবারি নিয়ে সোজা মশ্রিক বাহিনীর মাঝে ঢুকে গেলেন তরবারি বাড়ি চালিয়ে তছ নচ করে দিলেন শত্রু বাহিনীকে যতক্ষণ না পর্যন্ত তার তরবারি বেঁকে যায় আর জুবাই ইমনুল্লাহ আউ আমহু সেদিনের হিরো আবুদ্জ্জানার কাহিনী নিঃ চোখে দেখলেন তিনি বলেন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 আমি আল্লাহর কাছে দোয়া করতে থাকলাম যেন তারা দুজনের পরস্পর মুখোমুখি হয় আর আল্লাহর ছায় তাই হল দুজন লড়াই শুরু করল দুজনে একে অপরকে তরবারি দ্বারা আঘাত পাল্টাঘাত করছে সেই মুশ্রিক আবুজ্জানাকে তর বাড়ি দিয়ে আঘাত করতে গেলে আবুজ্জানার দেল আনহু তৎক্ষণাৎ তার ঢাল দিয়ে সে আঘাত প্রতিরোধ করলেন কিন্তু তরবারি আটকে গেল আবুদানার ঢালে আর সেই সুযোগে জানা তাকে তরবারে বাড়ি চালিয়ে হত্যা করলেন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 www.facebook.com dotfacebook dot slash raindrops media author youtube channel www.youtube.com dot youtube dot org two